نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 اللهم صل على سجدنا محمد وعلى آل محمد فما صليك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حمي عجيب بعد فأعوذ الرحيم সম্মানিত মো রে নিক এবং আমার दिनदार मुसलमानीबारक अल्लाह पकड़ के पर्यत सुखी दुनिया विकास कम्त राखी विशेषकर गुणार कम खराब कम थे, काम काम थे दूरे रखी मेहरबानी ग्रीस्तर मुबारक महफिले अल्लाह पायतुल्लाई हमारे तौफिकाना कर सबा महबूधर दरबारे माओला दरबारे अंतर स्थल के लिए शुक्र जानाई आल्मदुल्ल সাথে সাথে আল্লাহ তালার হাবিবসুল আশরাফুল শফি উল মুজনবিন রহমতুল আলমিন ইমামুল নাবিগিন মোহাম্মদ মুস্তফা সাল আলহি ওসাল্লামের দরবারে কুঠি দরুদুল সালামের হাদিয়া আমরা পেশ করি সেজন্য আমি আসে গেলাম আমাকে কয়েকবার জিজ্ঞাসা করছেন নাই নয় মঙ্গলবারে সেটাও বহাল আছে আজকে ওনারা দাবাত দিছেন সেই আবার আসতে হচ্ছে আমাকে বলা হয়েছে যে আপনি হালাল উপার্জন হারাম উপার্জন সম্বন্ধে কিছু আলোচনা করেন আল্লাহাতের নির্ভুল কিতাব সম্মানী কিতাব আসরি আসমানি হেদায়তী কিতাব সমস্ত কিতাবের সর্দার কোরআন শরীফ ওর খান থেকে ছোট্ট এক খানায় কারিমা তালাবাদ করেছি ইনশাল্লাহ সেখান থেকেই কথা শুরু করা হইতেছে আল্লাহ বলেন রসুলগণ না হালাল খানা খাইতে হবে নবীদেরকে বলতেছেন রসুলদেরকে বলতেছেন এবং আপনারা নাকামল করতে হবে কুলু মিনাত তৈ নেকামল করতে আর আপনারা হালাল খানা খাইতে হবে আমি আল্লাহ সব জানতেছি হালাল খানা খান কিনা নেকামল করেন কিনা আমি আল্লাহ পাক সব দেখতেছি হালাল খানা খান কিনা নেকামল করেন কিনা শরীরের আয়াতের অর্থ তো আল্লাহ নবীদেরকে আদেশ দিয়েছেন আমরা হলাম যে উম্মত সব সাহিত্যে পৃথিবীতে মর্যাদা আল্লাপাকের পরে নবীদের মর্তবা আর সবার উপরে হলো আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা মর্তবা যদি হালাল খানা খাইতে হয় হালাল রোজগার করতে হয় না কামল করতে হয় তো আপনি আমি কি বাদাসে নামাজি কিছু মানুষ মাসাল্লাহ পাওয়াজা রোজাদারও কিছু মানুষ পাওয়া যায় কিন্তু রোজা রাখিও আমরা হারাম খাই আমাদের মধ্যে এমন কিছু আমরা আছি চুরি করি হারাম ডাকাতি করি আমরা হারাম সন্ত্রাসী করি খাই আমরা হারাম সুদের মাধ্যমে আমরা খাই হারাম গুষের মাধ্যমে আমরা খাই হারাম এভাবে আমরা ওজনে কম দিয়ে ফেলি আমরা হারাম খাই এবং ব্যবসায়ী ভাইরা কসম খান আল্লাহর কসম এই মাল মার্কেটে নাই এটা আগের কিনা হিসেবে দাম এত অত অত মিথ্যা কথা মার্কেটে নাই তো তাও মিথ্যা কিন্তু আমার হারাম আমার পেটে আসতেছে এভাবে গেলাম বৌদ্ধ ব্যক্তি আছে গ্রামে গঞ্জে গরু রাখে এদিক সেদিক দেখি আস্তে করি গরুটা মানুষের খেতে লাগাই দেয় আছে হাঁটতে আস্তে করি বেগুন চুরি করিকে দেয় মরিষ চুরি করি আনি দেয় আর এখন তো মার্শাল বেগুনের দাম তো চুরির আশঙ্কা আরো বেশি এভাবে আমাদের মধ্যে অভ্যাস আসছে বহু ভাই আছে বোনদের হক না দিয়া বাপ মারা গেছে বড় ভাই বোনদের হক না দিয়া বস মারি খাইতেছে ছোট ভাই না হালাল্লা আমরা ব্যবসা করি মিথ্যা কথা বলি না এমন বোধ ব্যক্তি আমরা আছি সত্য কথা বলি দুই নম্বর মালকে এক নম্বর মাল বলি না আপনারা কোনো কথা দিয়ে দিল হালাল শ্রম করি আপনি রিক্সা চালাইলেন আপনি হালাল আপনি সেগুলা বিক্রি করি আপনি এইভাবে উপার্জন করলেন এটা হালাল আমরা হালালও খাই কিন্তু আমাদের মধ্যে হারাম আছে কত গুরুত্বপূর্ণ বিষয় নবীদের কে বলছেন যে নবীদের কোন গুণা নাই। নবীদের কোনো পাপ নাই নবীরা পবিত্র পরিষ্কার পরিষ্কার সব নবী কোন নবীর কোন গুণা নাই আর সেই নবী আল্লাহ এই নবীগণ হালাল খানা খাইতে হবে না আমল করতে হবে আর করেন কিনা আমি আল্লাহ দেখতেছি জানতেছি করেন কিনা তাহলে কথাটা কত গুরুত্বপূর্ণ বিষয় আমি যেতেছি আমি যে প্রতিবেশীর জায়গা দখল করি খাইতেছি আমি যে কারো পলটকে জবরদখলে আমি বোক করতেছি কারো ওইভাবে আমি সম্পদ জমিন জবরদখল আমি করতেছি সাহাবাহিক প্রশ্ন করছেন নবী হালাল খানা কোনটা যদি কোনো পাটি বানাইলো চকি বানাইল সে তার হাতের কাজের কামাইটা তার হালাল আর পবিত্র ব্যবসা তার হালাল পবিত্র ব্যবসা এত গুরুত্বপূর্ণ হালাল উপার্জন এত গুরুত্বপূর্ণ ইমান যেমন ফরজ ইমান শেখার পর হালাল উপার্জন করা ফরজ ইমান শিখার পর হালাল উপার্জন করা কি বলেন না আমাদের বাংলাদেশের মানুষ একটু অলস একটু পরের থেকে সা বেশি পরের পকেটের দিকে তাকাই তাকে বেশি আমাকে আমার শ্বশুরি দিবে বড় ভাই দিবে আমাকে প্রতিবেশি দিবে কোটিপতি বাংলাদেশের মানুষের অভ্যাসটা খুব খারাপ সবার কিছু মানুষের অভ্যাস আছে অন্যান্য দেশের মানুষ কাজ করে বেশি পরিশ্রম করে ব্যবসা করতে রাজি নাই আর সে কোন হাতের কাজ করতে রাজি নাই এবং সে কোন একটা হালাল উপার্জন করতে রাজি নাই যদি মা বলে আব্বা গরুটা রাখো দুধের গরুটা গাছ তোলো একটু তুমি দানগুড়া গুড়া সুরে তুমি একটু তুই করো চাষটা করো তোমার আব্বা বুড়ি গেছে একটা আজকে একটা চাষ করি আসো আমরা কথা বলেন আমি আইএাস করছি বিয়ে পাশ করছি আমি এগুলা করব। এগুলা করলে ইজ্জত চলে যা সন্ত্রাসে করলে ইজ্জত চলে না ডাকাতি করলে যায় না চুরি করলে যায় না কথা বলছেন ওজনে কম দিয়ে খাইলে ইজ্জত যাই না পকট মারি খাইলে বলেন না ইজ্জত যায় না কিন্তু এই চাষ করি খাইলে ইজ্জত চলে যা গাভীর গরুর জন্য সে দাঁত উঠাবে দুটা বাজারে বিক্রি করবে দারিদ্য চলে যা এবং দানের মেশিনে যায়া সে একারি দান চুরাবে এটা আম্মা কেন বললো আব্বা কেন বলল, আব্বা আমার উপরে ফায়া অতুল ইসলাম বলছেন আজকে আমরা ব্যবসা করি কেউ চাকরি করে বিভিন্ন প্রকারের কাজ আছে বিভিন্ন ময়লা কাজ করতে গেছে ময়লা লাগছে মাল নামাই মাল উঠেছে হ্যাঁ কুলিগিরি করতেছে ময়লা রিক্সা চালাচ্ছে ময়লা চাষ করতেছে গায়ে ময়লা সুন্দর জামা নাই ইস্তেরি জামা আর চাইলেও ফাজ না চাইলেওতেছে না যে ব্যক্তি তার খাবর সবর ময়লা না ফাঁকো ময়লা কাজের কারণে আমি নবী বলে দিলাম এই আল্লাহাকে দোস্ত এই ব্যক্তি আল্লাহ আল্লাহাকে দোস্ত আর দোস্তর পৃষ্টি একটা কারণও আছে যারা নিজের কাজ করে এদের ভিতরে গৌরব থাকে না এদের ভিতরে বলেন না গৌরব থাকে না তার গৌরব থাকে না আইলে আইলে গরুরাকে জমিনার আইলে গৌরব থাকে না মাল নিতে উঠেছে গৌরব থাকে না এক সময় ক্লাস টু তের মধ্যে ছিল এখন তো সেই উপদেশের বইগুলা নাই একটা কথা আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা মানুষকে এত খারাপ মনে করতেন একদিন এক ব্যক্তি আমাদের নবীর সামনে হাঁটতেছে জুড়ি জুরি হাঁটতেছে সাথে এগুলো কি এগুলো কি গুমাই গুমাই থাকে স্বাস্থ্যকে পালে কাজ করে না এমন আমি খুব খারাপ মনে করে খুব খারাপ মনে করে বালে খাওয়া পর্যন্ত বাঘে হয়তো চেষ্টা করে খাবাবে কিন্তু বালে হয়ে যাওয়ার পরে শরীয়টের আর কোনো বাঘুর উপরে চাপ নাই তারপরও হয়তো আব্বা আম্মা আমাদের উপরে বিশেষ বড় মেহরবান এবং নবুল ইসলাম বলছেন মেয়ে লোক পর্যন্ত সেই খালাল মালা উপার্জন করবে যদিও তার বিয়া হয়ে যাওয়ার পরে স্বামীর উপরে জিম্মদারি স্বামীর উপরে জীবন তার অপর উপ আল্লাহ তাকে নির্ভর করে দিছে মেয়ে লোক দুর্বল হবার কারণে কিন্তু তাকে তারপরেও কিছু হাতের কাজ শিখতে বলা হইছে। মেয়ে লোকটাকেও হাতের কাজ শিখতে বলেন না বলা হইছে। বলেন আমার ভাই বন্ধুরা তোমরা মেয়ে লোকদেরকে সুরে নূরটা শিখাও তোমরা মেয়ে লোকদেরকে কোরআন শরীফের সুরে নূরটা তোমরা শিখাও আর তোমরা হাতের কাজ শিখাও দেখেন চলতে হবে না চলতে হবে তোমা তাকে হাতের কাজ শিখাও সে যেন পাটি বানাইতে পারে সে যেন লাই বানাইতে পারে সে যেন একটা বিষ্ঠা বানাইতে পারে সে যেন সে ঘরের হ্যাঁ মেশিনে কাজ করতে পারে হ্যাঁ সুরাই নূর তে তার টিকার মধ্যে কথাটা আছে কথাটা আছে এবং উনি বলছেন নসিত হিসাবে তাতে গুণা হবে তোমরা মেয়ে লোককে পারিত পক্ষে উপরে তালার এক বানা উপরে তালা দেখেন এই কথাটা আছে এই কথাটা আছে হ্যাঁ হাদিসের মধ্যে আছে যদি কোনো বাপ তার মেয়েকে আল্লাহ হাদিসে আসে হাতিশে আছে যত সৎকা দুনিয়াতে আছে সবসাইতে বড় সৎকা এই বাপে যে মেয়েরে খাবাইতেছে ইটা আল্লাহাগের নবিয়ার সাদ করেন মর্দু দাত সব সাইডে সৎকার বড় সব সবসাইতে গুরুত্বপূর্ণ সব হলো ওই মেয়েকে এটা হলো সব সাইতে সৎকার বেশি কিন্তু হয়তো আমরা মনে করি আমি বাপ মেয়ের খাবাই এতে কি সব এতে কি সব না আদেশের মধ্যে আছে তিনটা টাকা ইফতারি আনলেন যে গরিবকে দিলেন তাতেও স্বভাব জেহাদে দিলেন তাতেও কিন্তু যে টাকা দিয়া মাছ তরকারি আনলেন ইফতারি আনলেন ছেলের জন্য জাম আনলেন মেয়ের কেন আমি যেহেতু দিলাম সেটা নফল হয়তো আমি দিলাম না কেউ দিবে আমি গরিবকে দিলাম গরিব আমার কাছে আসছে আরো দশজন ব্যক্তির কাছেও যাবে আমি দিলাম না কেউ দিবে কিন্তু আমার বিবি তো কেউ দিবে না আমার মেয়েকে তো কেউ দিবে না আমার ছেলেকে তো কেউ আমি যখন অভিভাবক আমি এদেরকে আমার মাথায় দিয়েছে। আমি করি আমার আল্লাহাকিফর্জন ফরজ কাম করলেও সব বেশি হইল আরো দুইটা হল নফল কোন দুইটা গরিবকে দিলাম সবকে এটাও নফল আর জেহাদে দিলাম এটাও নফল তো ফরজ কাম করলে সব বেশি না কোনো নফল কাম করলে সব বেশি আবার উল্টে বুঝবেন না আমি আর কাউকে দিবো না আর সব তো সব তো মারে টাকা দিলাম আব্বাকে দিলাম ছেলেকে জোতা কিনে কি সব এটা কি সব না এতে কেন সব হবে না বিবির জিম্মাদারি আমার মাথায় কে দিলেন আল্লাপ আব্বা আমার জিম্মদারি আমার মাথায় কে দিলেন আল্লাহাগ ছেলেমের জিম্মদারি আমার মাথায় আল্লাহ নিয়ত করতে হবে আপনি যদি নাকি নিয়ত সবাবের রাখেন নিয়ত সবের রাখেন তাই আপনার সব হবে হাঁস মর করে খাবাই আল্লাহাদ এই তো আমাদেরকে সব দান করবেন আর দেশের মধ্যে আসা বলছেন আমরা যে গোড়া ফালি ছাগল ফালি বেড়া ফালি দুম্বা ফালি এটা কি সব আছে নাকি যত গৃহপালিত পশু আছে ওই পশুগুলার খেতমত করলে এতে সব আছে এতে সব আছে আর খানা না দিলে গুণা আছে। আমাদের নবুল ইসলাম দি হাঁটতেছে ওট আমাদের নবীকে দেখিয়ে কান্দি দিছে কান্দি দিছে কে ওট এখন নবেল আসলাম গেলেন ওঁটে বিষাদ দিল আমাকে মালিকে খানা দেনা আমার স্বাস্থ্য শেষ আমার কাম করা তখন নবুল আসলাম গাছের নিচে ওটের মালিক গুলাকে ডাকছে ডাকিয়া উনি ওয়াশ করলেন উনি বললেন মালিকেরা ওটকে খাওয়াও জোবান নাই চাইতে পারে না কুধার কথা বলতে পারে না আল্লাহাকে বয় করো যদি খানা না দাও আল্লাহা তোমাদের উপরে আজাব দিবেন খানা না দাও উঠকে গরুকে ছাগলকে বেড়া সমস্ত গুরু সাগলের এক সময় জোবান ছিল এক সময় গরুর কাঠ একদম ভাঙ্গি যা গরু ফিস দিকে ফিরিয়ে বলে কি আরম্ভ করছো আমরা কি এগুলোর জন্য আমরা চেষ্টাছি এখন হেই দেশের মানুষ ওই জমানদার নবীর কাছে গেছে মুসলিম শরীফের হাদিস আন্দাজি কথা বলি না বকারি শরীফ মুসলিম শরীফের হাদিস আল্লাহ আল্লাহাকের নবী এইভাবে কথা বললে আমরা কাম করব কিভাবে তখন দোয়া করলেন। সে সমস্ত হাইবানের জোবান বন্ধ করি দেন আপনার বান্দাবান্দি তো কাম নিতে পারবে না উপকার গ্রহণ করতে তো পারবে না নবী দোয়া করল আল্লাহাক সাথে সাথে পশু কাকির জোবান বন্ধ করি দিলেন এতে সব আসছে হালাল উপার্জন আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সল্লাম সল্লা ইসলাম উনি নিজেই কাজ করছেন পানি উঠেছেন আমাদের নবী নিজেই কোন কিটে ভাবাস যা উনি ইহুদিও কাজ করেছেন নবুতের আগে শাস আব্দু তালেবুর বোঝা হন নাই বোঝা হন নাই কাজ করছেন আমাদের নবী সাল্লা বলছেন যারা এইভাবে কাজ করে পরিশ্রম করে তাদের যে গাম ফরে এ গামের কারণে এমন কিছু গুণা মাফ হয় যে গুণা অন্যাদত করলে মাফ হয় না দেখেন কথা এই কামের কারণে এই পরিশ্রমের কারণে এমন কিছু গুণা মাফুই যা মাফুই যা যে গুনা গুলা অন্য এবাদত করলে কি হয় না মাফ হয় না আমাদের নবী নিজে ছাগল সরাইছেন আমাদের নবী নিজে ছাগল সরাইছেন আর সব নবী তো ছাগল সরাইছেন আল্লা সব করেন এমন কোন নবী নাই ছাগল সরান নাই সব নবী ছাগল সরাইছেন আমাদের নবীও ছাগল সরাইছেন ছাগল সরাইছেন কারণ ছাগলে মালিকের কষ্ট দেয় বেশি উন্মত নবীরে উম্মতে নবীদের কষ্ট দিবে যেন্লা তু ইসলাম ছাগল সরা একটা ছাগল দিশে দৌড় দৌড়তে দৌড়তে দৌড়তে দৌড়তে বৌ দৌড়ে আর মুসা নবীও দৌড়ে এক দুই বছর নে বছর ছাগল সরাইছে ক বছর ১০টি বছর এখন ছাগলেরে দড়ি বলে সাগল তোর যা ফাঁসি গেল দৌড়লি যে পাথর উপরে তোরে তৈলকে দিবে গরম পানিকে দিবে আগুনে দিবে আমি তো দিতে পারবো মানুষ আমার আছে তোরে কে দিবে আগর করে ছাগলেরে মারে না আল্লাহাকে আবার দিয়ে দিলেন আমার মৌসা নবী নবী হবার যোগ্যতা লাভ করল নবী হবার যোগ্যতা বলেন না লাভ করছো ছাগলকে মারে নাই ফিদে নাই নবী হবার ছাগলো কিভাবে আবু তালেব যদিও নেতা ছিল কিন্তু আবু তালেব ছিল গরিব আবু তালেব কি ছিল বলেন না গরিব আবু তালেবকে নবুল বলছে শাসা হজরত আলী কামাকে দেন আমি তাকে ना ना कोड़ी। हजरत आली हम नबीर का थार कारण सत बसर बसे कलमा पड़े हजरत आलिए सत बसर बसे कलमा पड़े मूर्तर सामने माथा नट कर सूझ बोलें ना त এই জন্য বলা হয় মাথা নত করতে হয় এই জন্য হজরত আলীর নামের পরে বলতে হয় আলিউন কার্রামু ওয়াজাহাহু। ওই আলী যে চেহারাকে আল্লাহ সম্মান দিচ্ছে जरत कर माल कम तक देखल सबा आगे आो मानु छोट मानुष आठ बस बयस ऐसे मना कर सबा फिसे থেকে বাইরে সে কিতাব জানে ইঞ্জির কিতাব জানে না সে দেখে যে গাছে আমাদের নবীকে করে। বাসে আমাদের নবীকে সেদা করে গাছে বাসে আমাদের নবীকে সালাম করে আসসালামে তো আগেরই জমানার নবী একে কোথায় নিয়ে যাও তোমরা ওই যে যাও ওই জায়গার ইহুদির একে তো মারি ফেলাবে তার ছেড়ার মধ্যে তো নবুত বাসে তার পিছে তো নবুতের আন্তর্জাতিক ব্যবসায়ী বিবি খতিজার সাথে সম্পর্ক তো হলো কোন মাধ্যমে ব্যবসার মাধ্যমে ব্যবসার মাধ্যমে এবং বিবি খতিজা বলছে এই জগতে জীবনে আমার অত লাভ হয় নাই যত লাভ নবী মোহাম্মদ মুস্তফসলাম যে বছর গেছে ওই বছর লাভ হয়েছে এত লাভ জীবনে সালি দল সন্নৈজা বরকত নুর রাহমত এবং বিবির একটা গোলাম ছিল এত নরম ব্যবহার এত ভদ্র ব্যক্তি পৃথিবীতে আমি আর দেখি নাই নরম ব্যবহার তখন হইতে আমাদের নবীর পাগল হয়ে গেছে আর বিবি খতিজা সাদে উড়ে দেখতেছে দেখেছে আমাদের নবীকে মেগে ছায়া দে এখন আসার পরে বল যে আবু তাহলে আমি বিবি হইতে চাই তোমার বাতিজার আবু তালেব কোথা আশ্চর্য যার কোনো ভাব নাই মা নাই টাকা নাই পয়সা নাই তোমার কাজ করলো কিছু নাই তুই কি বলো বিবি ক্ষতিজা কাঁদিয়ে উঠি বলে আবু তাহলে তোমার বাতিজার কাছে কি নাই কিন্তু জিতে আছে পৃথিবী তুমি আর কারো কাছে নাই নম্রতা আছে ভদ্রতা আছে সরলতা আছে চরিত্র আছে এরকম তো পৃথিবীতে কোন মানুষ নাই কোন মানুষ বিয়ে বসবো কুটিপতি আরো কত বসতাম আগে বিয়ে হইছে আগে বিয়ে হয়েছে আল্লাহ পাকের খেলা পঁচিশ বছর বয়সে আল্লাহ পাক বিবাহ করায় দিলেন ক বছর বয়স পঁচিশ আর হবে হবে আপনার সব ক্ষতি হবে বসে দেখা যায় বাংলাদেশে ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর বিয়ে করানা কবচুর লাইনে লই লাইন লাইন একাইনে লই ইংরেজি গ আর বাবা তোমার হ্যাঁ আমি চাকরি করবো হব তো বিয়ে করবো তো ইস্টাবলিশ হওয়ার মধ্যে ইটা তো একটা দিলিস আছে যে ব্যক্তি গুনার থেকে বাছার নিয়তে शर्त आया करके बाहते हाल नोबेल्ता बुसन ওই ব্যক্তি সবসাইতে হালাল খাইলো কামাই শে হাতে কাজ করি দাউদুল ইসলাম নবী দাউদাম আমরা সবাই জানি দাউদুল ইসলাম নবী উনি লোহা দিয়া হ্যাঁ যুদ্ধ লেবাস পোশাক বানাইয়া বাজারে নবী দাম বলে কমে নাই আর আমার দাম কমে যাবে আমার দাম কমে যাবে নবির দাম কমল না বাজারে বিক্রি করতেন এর পিছনে একটা কারণ আছে উনি রাস্তা দিয়ে হাঁটতেছে একদিন আল্লাহ পরে একটা পাঠাইছে মানুষের আকারে ফেরস্তা পাঠাইছে কারা বলেন বলেছে अल्लाम आलैकुम दाहुदुल मशाला जीविका निर्वाह करें सरकारी बैतुल माल बेतन नैन कस कर वेतन नीटा ना करी जी आनी को निजे हाथे कमाई करी खाइन आपनार दाम बेन ना बसी तो कमी एन की करबो हम तो ना अपनी दुआ करें जुद्ध मौसुम आ যুদ্ধর পোশাক বাজারে বিক্রি হয় তখন উনি দোহা করলেন আল্লাহাক আমি লোহাকে দৌলেন যেন লোহা মোমাই আমি লোহা দিয়ে যেন যুদ্ধর পোশাক বানাইতে পারি তখন উনি লোহা দিয়া যুদ্ধর পোশাক বানাইলেন আল্লাফাক উনার হাতে লোহাকে মোম বানায় দিলেন দার কাফে কাতুদার হাতে লোহা মোম হয়ে গেল শিব রায়াত আমি আমার দাউদ নবীর জন্য সুন্দর করে বানাইতেন বাজারে বিক্রি করতেন দাম কমে গেছে বলেন দাম কমে গেছে না কোন দিন না আর আমরা চুরি করতে পারি সন্ত্রাসে করতে পারি টাকা চি করতে পারি মিথ্যা কথা বলতে পারি আমরা এভাবে বিভিন্ন প্রকারের আমরা ফারাম কাজ আমরা করি কিন্তু আমরা হালাল উপার্জন আমরা করতে রাজি নাই অত বড় অহংকার लज्जार खब अभरित मोबाइल जायज একটা হল তালাক বিবিকে তালাক দেওয়া একটা হল সুয়াল করা আল্লাহাকে করেন ভিক্ষা করা সব সাইতে সবসাইতে স্তরের হালাল হল আত্মালু তলাক দেওয়া আর বিবিকে তালাক দেওয়া এবং সুয়াল করা ভিক্ষা করা সেভাবে সুবল করবে না একদিনের খোরা কি আছে বিষয় মধ্যে আছে যার কাছে একদিনের খোরাকি আছে কতদিনে বলেন তো একদিনের খোরা কি আছে স্বাস্থ্যটা ভালো আছে ওর কাছে সমস্ত পৃথিবীর নামত আছে নামত আছে এ কথা সে মনে করতে হবে আলহামদুলিল্লাহ বলতে হবে আলহামদুলিল্লাহ কারণ স্বাস্থ্য সুস্থ থাকা এটা বহুত বড় কথা আল্লাহ পাক কর কালে বিভিন্ন ন্যামতের সুয়াল করবে একটা ন্যামত হলো আল্লাহ পাক সুয়াল করবে আলাম নসিহাল আমি কি তোমাকে সুস্থ রাখি নাই তুমি কি আবাদত করলা আলাম নারবিক আমি আমি কি ঠান্ডা পানি খাবাই নাই তুমি কি আবাদত করলা কি শকর করলা ইটো একটা সুয়াল করবে ইটো একটা আমি সুস্থ রাখি নাই ঠান্ডা পানি খাবাই নাই কি শকর করলা। তো ভাই হালাল উপার্জন বহুত গুরুত্বপূর্ণ বহুত গুরুত্বপূর্ণ তোমরা জমিনের মধ্যে হারাম আসে তোমরা হালালগুলা তালাশ করি খাও অন্য একটা সিমিন তৈবা তিমা রজা ক না কুম আমি তোমাকে যেগুলা হালাল দিলাম তুমি সেগুলা খাও खाओ एक व्यक्ति बोले व्यवसा कर सारा तर मुद का ममर्स बस्तूस बस्तान एलिकार मानसि कलमा তার কাছে মোহাম্মদুর রাসুল্লাহ কথা বললো হবে না এই নেতার কথা বললে হবে না রাষ্ট্রপতির কথা বললো হ্যাঁ মত ব্যক্তির কাছে ফরো তাকে সে কানে শুনে মতো কানে শুনে মতো না কারণ তার এখন সে হয়তো বলবে আমি করবো না যে কথা বললে হয়তো কাবে ফর বলবে না এখন তারাম মাসে কলমা পড়াইতে চা এখন সে কলমা হইতে পারে না আহা থাকে কি থাকে বলেন আ করি থাকে কিছু কল পর হুসে এসে কিরে তুই হাগরি থাকলি যে আমরা দিয়ে কাস্টমারকে মাফি দিই যে ফাল্লা দি মাফি দি ওই ফাল্লাটা কম ওই কম ফাল্লাটা কলমা পড়িতে চাইলে আমার মুখের ভিতরে ডুকিয়া বাধা হয়ে যা हमारे भरे डुकी जा बाधा बाधा हु जा कलमा करते हाथ करी थी शुदू नाम शुद्ध नामज न शुदू नाम शुद्ध कुरानी न शुदू हज ना छी बार ना पा कत कथा बोल প্রাণ শরীবাল্লাহ তার বলছেন ও ফুল মি কি আমার বন্দা আরি ঠিক করি তোমরা মাফ আমার বন্দা তোমরা যে শিল দিয়া ফাল্লা দিয়া মাফ ঠিক করি মাফ ও ওয়াল মিজিন্তিল মুস্তাকিম তোমরা ফল্লা ঠিক ফাল্লা দিয়া তোমরা মাফ ঠিক ফাল্লা দিয়া তোমরা মাফ ঠিক ফাল্লা দিয়া মাফ সঠিক ফল্লা দিয়া মাফ কোরআন শরীফের আয়াত নামাজ এবং কোরআন শরীফ আল্লাহ পরিষ্কার যারা ওজনে কম দেয় যারা ওজনে কম দেয় এ সমস্ত ব্যক্তিকে আমি আল্লাহ আল্লাহা ধ্বংস করি দেব। এক মাস পরে এক বছর পরে থাকবে না কোন থাকবে না ঘুটি যাবে দ্বংশ হয়ে যাবে কোরআন শরীফের আয়াত কোরআন সত্য বলছেন আল্লাফা বলছেন যারা ওজনে কম দেয় নিতে বেশি দিতে কম দেয় এদেরকে আমি আল্লাহা ধ্বংস করি সারব বরবাদ করি সারব সাবে স্তানের কমের এই বদিবেশটা ছিল ওজনে কম দেওয়া এই বদলামের ছিল আমাদের কারণ মদিনাবাসী ওজনে কম দেওয়ার রোগে রুগী আসি মদিনাবাসী ওজনে কম দেওয়ার রোগে রুগী তখন এই সুরে আল্লাহ পাক নাজল করে দিছেন আদেশের মধ্যে আসে নবুল বলছেন জিনিসের শব্দ এবং নবুল বলছেন দেখেন ইসলাম কত সুন্দর আমরা তো এমন করতে পারি না অতবাগা আপনি এক ব্যক্তির থেকে করিস পাঁচশো টাকা এক হাজার টাকা কজ্জ নিচ্ছেন তুমি খুব সুন্দরভাবে কজ্জটা আদায় করো তো সুন্দরভাবে ব্যাখ্যা লেখে তুমি তার পাঁচশো টাকা নিছ এবং পাঁচশো টাকা নিবের সময় তুমি একান তাকে উগা জামা দিলা লুঙ্গি দিলা ইটা তুমি দিবে কারণ খুব খেয়াল করবেন শর্ত থাকলে সুদ শর্ত থাকলে কি বলেন না সুদ শর্ত না থাকলে এটা শুকনো বরং এটা কর্জ নিল যিনি তার পক্ষ থেকে কর্জওয়ালার কাছে একটা সব ব্যবহার ভাই আপনি আমাকে উপকার করছেন আমি তো কিছু করতে পারলাম না আল্লাহ আপনাকে দান করুক আর আমি আপনাকে জিনিসটা হাদিয়ে দিলাম কিন্তু আপনি হাদিয়ে সালিয়ে শুধু এই ফাষাটা দিছি আর লুঙ্গিয়ে কান দিবি তো আর তহ শুধু ধারাম যেব এমনি এমনি সেই ব্যক্তি এমনি এমনি দিছে আমাকে ভাষা টাকা দিছে হাইরে আমি বাতা পানে কষ্ট করতাম এক বস্তার সাজের ফসে দিছে যাহ আমি তার একটা টুপি দিলাম আমি তারে একটা তসবি দিলাম আমি তারে একটা লুঙ্গি দিলাম এটা হাতিয়ে দিলো আর কি কোনো কিন্তু কথা ছিল না কথা বুঝেন না ভাই কথা উঠলে বুঝছেন না আবার সাজেন আবার আম বদনামি হইব হবো তার হারাম হয়ে তো ভাই আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাভাবে উনি আর কি দেখাইবেন নিজের হাতে দেখাইলেন কিছু দেন তুই একটা আছে নবেলাম নীলেমিরু ভরে ফেয়ালাটা বিক্রি করাইছে নীলেমিরু করে ফেলাটা বিক্রি করাইয়া আমাদের নোবেলা ইসলাম কুয়েল কিনে দিলেন ডাট টাকা দিলেন আর বললেন খবরদার আমি তোমাকে এত দিন পর্যন্ত না দেখি আমি যেন তোমাকে এত দিন পর্যন্ত বলেন না না দেখি এখন সে মাসাল্লাহ লাক্রিয়ানে পারে থেকে বিক্রি করে এখন সে মাসাল্লাহ ধনী হয়ে গেছে আদেশে আছে যে ব্যক্তি সুয়াল করে অভ্যাস বানাইছে আল্লাহ তার চেহারার মধ্যে একটা বিরাট দাগ ত্রুদীপের দাগ দাগ একটা দাগ উঠাই দিবে এবং মধ্যে যে না হাসা দিছে আসে কঙ্কাল হইয়া উঠবে কঙ্কাল কি হইয়া বলেন না কঙ্কাল শুধু হাট কোনো কোন থাকবে না কোনো গোস্ত থাকবে না যে ব্যক্তি সুয়েল করে ব্যবসা বানাচ্ছে কি বানাচ্ছে কম ব্যবসা ওই হাত বান দিয়েলা মাতাবারিটিংরতের মধ্যে এক ব্যক্তি মসজিদে কি দিলেন বলেন না আমারে কিছু দেন হজরত অমর তো বাবা কি জ্ঞান আসতে গো ডাকছে কত ফটলা ফুল দেখা যায় নতুন নতুন লুঙ্গি নতুন নতুন জামা নতুন নতুন আরব কি না গালবাঙ্গা দেখেন দেখেন দেখা যাচ্ছে অভাবই আছে আসে খানা খাই নেই খানা দেখতে দেখা যা কৃষ্ট মানুষ কথা বুঝা কিন্তু ওর থেকে সাইতে রাজি নেই রে খুদা শরীফের আয়াত আল্লাহ বলেন আল্লাহ বলে বন্দায় মাও নাই ছেলেও নাই মেয়েও নাই বিবিও নাই প্রতিবেশী নাই কেউ নাই আমি তো সব তোমার জন্য একটু চাও তুমি চাইবা যাহা আমি তার সাইতে হাজার গুণ বেশি বাড়াই দেব চাও না চাও না চাও আমার কাছে আমার কাছে চাও মেহরবানি চাও এবং আমি তো রাগ হয়ে যাই না সাইলে বম দাসে রাগ আর আমি না চাইলে রাগ আমার কাছে নাচাবি আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ এমন এক ব্যক্তির কলমে উঠে দিবে কিরে তোর প্রতিবেশী একজন ব্যক্তি আব্দুল করিম বাতা পানি কষ্ট করে তুই তার খবর নেশ না হয়তো এমন এক ধোনি ব্যক্তির কলবে কথাটা আল্লাহ দিবে। দেখা কিরে আব্দুল করিম বা কষ্ট করে এত বালা আমার খাটি বন্ধা তুই ওর খেতমত করো না আল্লাহাক হয়তো দনী ব্যক্তিকে স্বপ্নে দেখাই দিবে। যদি সুয়াল না করি কোন ব্যক্তি फैकते आदि से नबी दिल्र हालालीजिकर आल्लाफा व्यवस्था कर दीब एक बचर हालालीजिकर व्यवस्था बोर ना कर दिवे आदि से आ বলছেন আমার উম্মত দামি হবে আল্লাহ পাকার কাছে এক জিনিস দিয়া আর বন্দার কাছে দামি হবে আরেক জিনিস দিয়া আল্লাহ পাকার কাছে দামি হবে টাকোয়া দিয়া ফরেশগারি দিয়া আর বন্দার কাছে দামি হবে তার কাছে কিছু না চাইয়া তার কাছে কিছুই হ্যাঁ করে কোনো ব্যক্তি সাইলেই তখন সে ওর কাছে আবার ওর কথা মানতে আডে লুঙ্গিতরা খাওয়া হারাম ছটকা খাওয়া বলেন না হারাম কেউ কিছু দিলে আমরা তো মানে আমাদের নবীকে কেউ কিছু দিলে এই ভাই তুমি দিলে যে কি হাতিয়ে দিলা না দিলা নবী সৎকা দূর করো তোমার সৎকা দূর করো কোন ব্যক্তি কথা বলতে না পারে আমি তো মোহাম্মদের বোধ হাদিয়ে দিসি আমার দ্বারা না মোহাম্মদ বাদ খাও না এই কথা যেন বলতে হ্যাঁ ইসলামকে দিলেন নবীর হাতে দিলেন নবীর আসলাম বলছ আমি তো ওরটা পরিশোধ করিতে পারি নাই ও আবু বকর তোমাকে বলি দিলাম মাওলার কাছ থেকে নিয়ে তোমারটাও পরিশোধ করি দেব পরিশোধ করি দেব সোজা কথা যেদিন এতেকাল করে ওই দিন ওই দিন সোমবারে সোমবারের আগের রাত সোমবার আগের রাত রবিবার দিনগত রাত আমাদের নবীর গড়ে আগে ছিল না থেকে তৈল যে জামাটা ছিল ওই জামাটা অসম্ভব মোটা কোন হাওয়া বাতাস ধুবর কোনো উপায় নাই আবার কয়েক জায়গা তালি কয়েক জায়গা আম্মাদান আয়সা জামাটা উঠে রেখছে জামাটা উঠে রেখছে গোসল দেওয়ার পরে এক দেড় মাস পরে সাহাবাই ক্যারামের দাবা দিতেন আজ দেখাইতেন ও সাহাবিরা বিলাসিতা করো না উল্লাস করো না ক্ষমতার গৌরব করো না দারুশিলা পৃথিবীর সৃষ্টি আল্লাহাকের বন্ধু উনি পৃথিবী থেকে টুক নামত গ্রহণ করলেন তোমরা দেখো টুক নামত গ্রহণ করলেন তোমরা দেখো তোমরা দেখো এইভাবে আমাদের নোবেল আসলাম আর দুই মাস তো শুধু তো চলে নাই এই কথা বলছি না তোমার আমাদের খবর নিও ওমর একটু আমার গরের এই কথা বলছিললে কথা দেখান দেখান ইতিহাস তো লেখা আছে দুই মাস আল্লাহাকে নবী সালাম বস পানি খাইয়া জীবন কাটাই সে বিবিরা এ কথা আছে শুধু আব্দার করি এক সাহাবির গড়ে গেছে একদিন ওনারা তিনজন নবেল আসলাম দুপুরবেলা মসজিদে আসছে অসম গরম নামাজের টাইম হয় নাই দেখা যায় সিদ্দিক সেখানে এখানে কি নবী গড়ে কিছু নাই কোপাল লইয়া বাড়ি আসলাম আমিও তাই কিছুক্ষণ বড় হজরতমর অভি আল্লাহ এখানে কি কনী গড়ে কিছু নাই যে ভাড়া লাগে না কবার আমরা তো তাই সুরে আল্লাহ কুমুর টাকা তফসির মধ্যে আছে তফশরিমে কসির মধ্যে আছে। কলম আমরা আবুল হাইসম নামক সাবির বাড়ি যাব আবুল হাইসম হাইয়া সামিম এখন গেলেও উনি গড়ে নাই গড়ে আসমার বিবি আলোমুল গাই বলি এ কথা বুঝতে গড়ে বিবি আছে মাতেনা ও বেদাতি মুলুবি আহ আরে কু আমরা যাই গিয়ে গড়ে কেউ নাই বিবি গো না আসি তো গড়া আসি না কথা কথমবার দিনে তো আর আওয়াজ বারবার শুনতে থাকতাম ফাইলাম না আজকে যে আপনারা মেহমান হয়েছেন এ সেটা কথা আর কিছুক্ষণ আপনাকে আমার গড়ে অবস্থান করাইলাম আমার স্বামী তো গড়ে নাই মিষ্টি পানি আনতে গেছে গরে মিষ্টি পানি নাই লবণক্তি গড়ে स्वामी का खबर दिल आसे गल स्वामी ताता आसलें तर तीन प्रकार खेजुर आनलान कपकार खेजुर तीन प्रकार खेजुर पुरा फाकना आदा फाकना आदा कासा आठा हल पूरा कासा নবীর সামনে দিলেন নবুল আসলাম বলছে আমার সাহাবি তিন প্রকার কেন দিলাম আদা কাুটি বানাও সাগলটা জবে করি দিব ছাগল দর্শে দেখেন এ একটা কথা আছে সাগল যখন দর্শে নবুল বলে আমার সাহাবি দুদুওয়ালা ছাগল জবে করিও না বাচ্চারা কষ্ট সময়া যে বকসিদ্ধ শহর হরিয়াল লাউ তালা আনু ফতে বোক লাগছে ফতে কি লেখে কন খুঁজে লাগছে কিছু নাই যা ছিল ফতে ফেস কোথায় মদিনিয়া শরীফ কোথায় মক্কা শরীফ হ্যাঁ তাহলে দেখেন কসড়ির কাছে কত বাবা মেহমান হচ্ছে যে দুর্ভিক্ষ আমাদের সাগল পর্যন্ত আমাদের না খাই না খায় দুধ পর্যন্ত শুরু ছাগলের বাচ্চা মরি যাগোই তোমরা না বুড়িয়ে ক বুড়ির কাছে মেমান হচ্ছে ফতে ফতে তো সাগলটা দেন দেখেন আশ্চর্য কথা সাগল সাগলের স্তনে যখন হাত দিলেন দুধে বর্তি হয়ে গেল আছে কখনো তার দুধওয়ালা ছাগল চবে করিবে না দুধ না যে ছাগল জবে করো বাচ্চারা কষ্ট পাবে দেখেন দেখেন এক একটা কথা समस्त पृथ्वी बिक्री हाफ करलो रुटी तैयार गोस्त तैयार नबील आसलम खावर आगे नबी खावर आगे यो के ए रुटर मध्य गोस्तार आर फामा कय मास दौरी गोस्त शोके देखे नाई रुटी गोस्तम दिए ब কত খারাপ আব্দার এক জিনিস সুয়াল এক জিনিস আমরা বন্ধুর থেকে দশ টাকা না এই যে নাস্তা করাবি সুয়াল না এটা আল্লাহ বলছেন তোমরা তোমাদের বন্ধুর গড়ে বাপের গড়ে তোমরা তোমাদের তোমরা কত বড় কথা আমাদের দোয়া কুবল হয় না কেন এতগুলি আবার ফল খাই না কেন এই আমরা হারাম খাইছি হারাম খাইছি আচ্ছা মনে করেন সুদ খাই শুকুর গোস্ত যেমন হারাম এই সুদ তো হারাম বেশ কম তো নাই একটা কুতো মোটা তাজা উঠানে শুই থাকলে আমরা খাবো যাবো গরি ছাগল তো মেরা আমরা খাবো হালাল বর হারামে কোনো বরকত নাই হারামে কোনো আরাম নাই হারামে কোনো আরাম নাই তিরমিজি শরীফ তিরমিজি শরীফ হাদিসের কিতাব জমাতে টাইটেলে পড়ানো হয় প্রথম হাদিস কবুল হবে না বিনৌজু নামাজ কবুল হবে না এবং হারাম মালের সৎকা করলে কবুল হবে না বিনৌজু নামাজ পড়লে কাফের হয়ে যাবে কলমা দৌড়াইতে হবে লাইলা বলম যাবে আর উজু গেছে আর কি করতাম কথা আসি গেছে ফতম কাতারে উজু চলি গেছে এখন আমি কি করব আমি তো বাইরিতে হবে এখন আমি যে হাবি তো শেষ হ্যাঁ ইসলামের তাও আছে এই জন্য আপনাকে জাগা দিয়ে দিবে সবাই মনে করবে মনে হয় বমি আসতেছে মনে হয় যদি আমি আমরা জানবোই একবারে মারে দিবো নামাজ করে আসলে আর যদি আপনি তখন মাসে কি করবো ভূমি এসে মনে হয় রক্ত আসে মনে হয় জাগা দিবনি আর এমনি গেল নাকবারে মার দিব ইসলাম এত সুন্দর মুখে হাত দিয়ে চলিয়ে প্রথম কাতারে তোমার কোনো অসুবিধে হচ্ছে তো আল্লাহ বলেন তিনি সব পাবে না কবুল হবে না কাকর হয়ে যাবে বয় তাহলে নামাজ পড়ি যেন কামনা দোয়া করি হারাম খাইছে বলেন না কামনা আর কি আর কিছু হাদিসে আসে এক ব্যক্তি এক শাক্তরে সীমা দখল করি বলেন না মাল খা আরেক ব্যক্তি এক শাক স্বাস্থ্য তাহাজ জীবনও ঘরে ওই ফরসবাজি ঠিক রেখছে শূন্যতে মোয়াক্কা বলেন না ঠিক রেখছে আইটিমের মালও খানা করট বাজি করিও খানা ওজনে কম দিয়েও খানা কালো জায়গা দখল করিও খানা নোবেল আসলাম বলছেন ওই ব্যক্তির অ্যাবাদ যত করুক না কেন এই ব্যক্তির সাথে কোনো দিন তুলনা হবে না ঝুকিরা জুকিরা রুজুল বিষটা হা দিন তার সমতুল্য হইতে পারবে না সমতুল্য হইতে হাদিস আরেক জায়গাতে আছে দুইটা মেয়ে লোক একটা মেয়ে লোক নকল কাম বিলগুলো করে না ফরজ ও আজীব ঠিক রেখছে শূন্যতে মোহাকাদা কিন্তু ব্যবহার বালা চরিত্র বালা আর লোক ঝগড়া করে কিন্তু নামাজ কালাম নহল যা আছে সব নাসলাম বলছেন কষ্ট দেয় না কষ্ট দেয় না যিনি ব্যবহারে যিনি কষ্ট দেয় না এই হল জান্নাতি আর যত আবার করে কিন্তু ব্যবহারে কষ্ট দেয় এই ব্যক্তি হল যে জাহান্নামি দেখছেন জাহান্নামী তো ভাই আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা বলছেন দশ টাকা হালাল এক টাকা হারাম যতদিন জামাটা গায়ে থাকবে অতদিন তার কোন নামাজ আবাদত কবুল হবে না হলি কামচে দেখান তো করি তো ত কিন্তু কবুলত হচ্ছে না ওই হারাম যুবরস্থান বলছেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানিশ তারা বিআশারা মানিশ তারা সাউবান বিআশারাতি দরাইহমা ওয়ফিহি দরহম ওয়হারাম লাম ইয়াকবালিল্লাহু সালাতামা দামা আলাইহি 10 টাকা জামা সেলাইলো 9 টাকা হালাল 1 টাকা হারাম যতদিন জামা টাগায়ে নামাজ কবুল হবে না বলে হুজুর হবে না তো নামাজ কিছু প্রশ্ন আসেনি বলেন না আসে কিন্তু ব্যাখের মধ্যে লেগছে মহাদ্দ সিনে কারাম ব্যাখ্যার মধ্যে লেগছে নামাজ কবুল হবে না এক কথা আর নামাজ না পড়া আরেক কথা নামাজ না পড়লে যেই গুণা নামাজ না পড়লে যে গুণা সেই গুণা কিন্তু হবে নামাজ না পড়লে এই নামাজ পড়তে হবে হয়তো আল্লাহ স্বভাব কম দিবে যতটুকু পুরস্কার দেওয়ার কথা কিন্তু নামাজ না পড়লে গোলামি তো করা হলো না তখন তো এক মারাত্মক গুণা হবে কবুল হবে না মানে সব দিবে না বা কম দিবে যা পাবার ছিল তা পাবে না নামাজ হইতে হবে মসিদ দে মাদ্রাসা দেব দেয় মিসকিনের দেয় তারপরে দিয়ে বিভিন্ন সভা সমিতিও করে কথা নাই বিভিন্ন সংগঠন করে কিন্তু হারাম খা इलामी कैसेट पतान उन्नपंच मस्जिद मार्केट आंदरकिल्ला चट्ट्राम फोन छय छा